রসুলপুর ময়দানের তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ও হালকা জিকিরের আজ তৃতীয় দিন শনিবার পরিচালনা করছেন বাংলাদেশ জামিয়াত সালেকিনের কেন্দ্রীয় নায়েবে নম এ জমিয়ত আল জামিয়াতুল আরবি বাইতুল উলুম রসুলপুরের নায়েবে মুহতামিম রসুলপুরি হজরতের স্নেহের ছোট ভাই আলহাজ হজরত হজরত আসুমাতির পরিচালনার জন্য সবিনয় অনুরোধ করছি আলহমদুল্লাহি নদু অনস্তু অনস্তৌ ফি দুহী মিং শুয়ুসে ময়হিঅল ফদিলহু মইুদি ফ অনশাহ্লা ইহ্লহদ অনষাহদ না ও বনা বহুলু বিনা মৌলনা মোহাম্মত হম মদনা দুহু অসুলু অহু ব্ল হি বশির নদ ইয়ন ইরল্লাহি বি ইজিনি অসমু নি উজুিল্লা শনি বিসিল্লি রহ্মনিহী ইহ্লদীনা মনুজ কুলাহ জি করসীরা সব্যু وَقَالَ রকালি اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ সালাম إِنَّ فِي الْجَسَدِ مُزْغَةً إِجَىٰ سَلُفَتْ سُلُفَ الْجَسَدُ كُلُّهُ وَإِجَىٰ فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ عَلَى وَهِيَ الْقَلْبِ اَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ إِنَّ اللَّهَ مَلَائِكَتَهُ يُسَلُّونَ عَلَى النَّبِي وعلى না মোহাম্মালি সহিবার وسلم اللهم صل على سيدنا ونبينا وشفئنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفئنا িল্লা ফ্রবুল মেহরবানী এই তিন দিন বেপি মহাসম্মেলনের মহাপরিচালক আমার সারেতাজ রাহবারে কামেল মোকাম্মেল মুর্শিদ দেগার ও দূর দূরান্ত থেকে আগত আল্লাহর আশিকিন ও ভাইরা আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শকরো সজোর যে মহান রব্বুল আলামিন। বহু বড় দয়া করে মায়া করে আমাকে এবং আপনাদেরকে আল্লাপাক রব্বুল আলমিনের দেওয়া হুকুম ফজরের নামাজ কেনা জামাতের সাথে পড়ার তৌফিক দান করছে আলহামদুলিল্লাহ আরো জোরে সরে বলি সুম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আলামিনের সুক্রিয়া ঠিক না বেটি ফের নামাজ জামাতের সাথে পড়তে পারছি তাই না সবাই পড়তে পারছে অনেকে শুয়ে রইছে তাই না আল্লাহ পড়তে দেয়নি ঠিক কিনা কিশান নামাজ পড়ছে হয়তো কিন্তু ফজরের নামাজ পড়ার মতো শক্তি আর আল্লাহ রাখে নেয় আল্লাহ ফজরের নামাজ পড়ার মাত্র শক্তি নাই এই যে ফজরের নামাজের পরে বিভিন্ন এলাকায় সারা বাংলায় সারা পৃথিবীতে বিভিন্ন এলাকায় এখন মাইকে ঘোষণা হইতেছে অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই ঠিক কিনা অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই অমুকের বাবা আর দুনিয়ায় নাই রাত্রে খবর হয়ে গেছে তাই না আল্লাহ আমাদের একজন খবর হয়ে গেছে তাই না আল্লাহ শুনে অজু করতে রওনা দিয়েছে দেখতে দেখতে আল্লাহ তালা নিয়ে গেছে এই তো দুনিয়া আল্লাহ পাক আলামিনের সুকিয়া আমাদেরকে সুস্থ রেখে আল্লাপাক রব্বল আলমিনের কথা বাতা আলোচনা শোনার জন্য বসার্থ অভিজ্ঞান করছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বল আলামের মেহরবানি শুক্রিয়া সর্ব অবস্থায় আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে ঠিক কিনা যখন যে অবস্থায় আল্লাহ রাখে ওই অবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে अवस्थाई थकी अवस्थाई शुक्रिया आदाय करते साल एखे आ जमन कारो छोना नाजम साहेब हजूर खूब असुस्थ पड़े हमारे बेस क्या एक बार आजुर আল্লাহ পাক রব্বুল আলমের সুক্রিয়া আলহামদুলিল্লাহ হজরজিও অসুস্থ দোয়া করবেন আমাদের এই নামগুলি যেন দীর্ঘদিন আমাদের সম্মুখে উপস্থিত থাকে এই দোয়া করবেন আজকে আমরা এখানে বসতিছি আমার হজরত অসুস্থই পড়ছেন এই আমরা এখানে বসতিছি আজকে তো এখানে আমার বসার কথা ছিল না ठीक ना ए समय बसारे बस बारे हजरत बसती असुस्थते आल्ला दीर्घ आय कामना करते सलमान फरसर मत जन आल्लाक हया दाराय तेहबान সুস্থ শরীর দান করে এই দোয়া করতে হবে আল্লাহ পাকুল পবিত্র কালামুল্লাহ ভিতরে বলতেছেন আমার ইমানদার বান্দাবান দীরা তোমরা যারা আমি আল্লাহ কে মেনে নিয়েছো। আমি আল্লাহর উপরে বিশ্বাস করছো তারা আমি আল্লাহর জিকির বেশি বেশি পরিমানে করো আল্লাহর জিকির করবাহ আল্লাহ বেশি বেশি করে জিকির করার কথা তস্বি পরার কথা কে বলছেন আল্লাপাক রব্বুল্লা আলমিনের ঘোষণা আল্লাপাক রবাহ আলমিন বলছেন সকাল সন্ধ্যায় আমি আল্লাহর তে পরিমানে কর্লাপাকাল কথা এই মর্মে সাল্ল সাল্লাম বলছেন হ্যাঁ আমার উম্মেরা তোমরা এত বেশি পরিমাণে জিকির করো যাতে দুনিয়ার ফাঁসে খুঁজারা তোমাদেরকে দেখিয়া পাগল বলিয়া এত বেশি পরিমানে জিকির করবা যাতে দুনিয়ার যারা আছে যারা জিকির করে না তারা যেন তোমাদেরকে পাগল বলে এত বেশি পরিমানে তোমরা জিকির করবা কার কথা রসুল্লাহ সাল্লাম বলছে এত বেশি পরিমানে তোমরা জিকির করবা যারা জিকির করে না তারা যেন তোমাদেরকে পাগল বলে ঘোষণা রসুল সাল্লামেরও ঘোষণা সেই জন্য আমরা এখানে বসি আর এই জন্যই পীরমা সাহেব আছে আমাদের সাহেব আছে এনারা এই জিকির করার কথা বলে सकाल सन्धाय किसु समय मावलार जिकिर करी सम्पर्क हमार बलार जिकिर करा जाए जिकिर जो दुनिया का लाइगा जा আমার মনে হয় এই সকালের কিছু সময় জিকির করার কারণে দুনিয়া আর জড়াবে না। নামাজের পরে কিছু সময় যদি মাওলার জিকির করা যায় মাওলার সাথে সম্পর্ক কায়েম করা যায় আমার তো মনে হয় সে মাওলার সাথে সম্পর্ক কায়েম করিয়া রাত্র কাটাইতেছে ওই রাত্র আল্লাহ না করুক যদি ওই হইয়া আমার রাত্রেই বিনা হিসাবে জান্নাতে চলিয়া আমার বাইরা সেই জন্য এই জিকির করার জন্য বসা সেই জিকির করার জন্য বসি বাইরা আমার আপনার আমার সাহেব এই জন্য এই নির্দেশ দেয় সকাল সন্ধ্যার জিকির হালকা মাসিক ইস্তেমা মানুষকে বুঝাবার জন্য এই ব্যবস্থা কেন এই যে মাহফিল ওয়াজ মাহফিল এই ব্যবস্থা কেন আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার জন্য ঠিক না বেঠিক সাথে যেন সম্পর্ক হয়ে যায় এই জন্য এই তিন দিনের মাহবিল তিন দিন আনিয়া এই যে ভাটায় ফেলাইয়া রাখছে সকাল সন্ধ্যা করাইয়া বয়ান করাইয়া আলমাত লাগাইয়া আল্লাহ দিছে যত মাওলার সাথে তার গভীর সম্পর্ক হইয়া যায় ও আমার বাড়িরা দেখেন প্রেক্ষিকালে দেখবেন এই রসুলপুরের ময়দানে এবার দেখেন আল্লাহ পা ফেলার জায়গা নাই আশপাশের বাগান মগান ভর্তি হয়ে গেছে সব জায়গা বল লোকে হয়ে গেছে কত পথ মানুষদেরকে আল্লাহ কর্মীরা এখানে আপনার আমার শাহেদ রসুলপুরি কালকেই দাঁড়া করাইছে যাবেন কারা কারা আসো দাঁড়াও তাদেরকে কালকে দাঁড়া করাই দেখাইছে কত লোকালকে কেদারাইছে, মদ খাইছে জুয়া খাইছে বিদেশি খাইছে আল্লাহ এই রকমের মানুষকে সোভাতে থাকার কারণে তিন দিন এই করার কারণে তার ভিতরে এক ধরনের আগুন লাগিয়া যায় ও বাইরে এই প্যান্ডেল ভিতরে হাজার আল্লাহর অলিরা বৈশা তোমারও জানা নাই আমারও জানা নাই ও ভাইরা প্যান্ডেলের ভিতরে হাজারা বসে রইছে যার মাওলার সাথে গভীর সম্পর্ক হইয়া রইছে ওই আল্লাহর অলির পাশে যারা বসতে আছে ও ভাইয়া তার ওই আগুনের তা কিছু লাগতে আছে ঠিক না বেঠি তার ভিতরেও কিছু আগুনের তাপ লাগতে আছে ও ভাইরা কোনো জায়গায় যদি আগুন জালায়া দেওয়া হয় ড্যাগেও আগুন লাগে ঠিক কিন্তু আশপাশে দাইয়া যারা বসে তাদের গায়ে তাপ লাগে ঠিক না বেঠিক ও এখানে অনেক আল্লাহর পাগলেরা বৈশা রইছে এই পাগলদের সাথে তিন দিন পর্যন্ত বসিয়া থাকিয়া আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক হইয়া যায় তখন দেখবেন বাড়ি যাইয়া আল্লাহ না আল্লাহ মুখে দাঁড়িয়ে ছিল না ও ভাইরা মুখে দাঁড়িয়ে ছিল না বাড়ি যাইয়া দাঁড়িয়ে রাখিয়া দেয় গায়ে লাম্বা চুপা ছিল না এই রুসুল রসুলপুরের ময়দানের থেকেই शे लांबा जुब्बा निया निया जाए ठीक ना बेटी रसुलरते ही से टूपी क्या जा रे ना ओर सारे ठीक ना बेटी এই জায়গায় আছেন অনেকের চেহারা দিকে তাকাইলে আমিও বলতে পারবো আমারও অনেক পরিচিত আছে আপনাদেরও অনেক পরিচিত আছে এইখানে যখন হাঁটছিল তার মুখে ছিল না ঠিক না বেটি এইখানে যখন আসছিল তার মাথায় টুপি ছিল না এই রসুলপুরে আসার আগে তার গায়ে লম্বা জুব্বা ছিল না রসুলপুরে আসার আগে তার মাথায় টুপি ছিল না রসুলপুরে আসার আগে তার মাথায় পাক ছিল না করে আমার বাড়িরা এমনও আশে ক্লাসে যাদের দিকে তাকাইলে আল্লাহ চেহারার ভিতরে নূর ঝকমক ঝকমক করতে আছে কালো মানুষ কিন্তু দেখা যায় চেহারার ভিতরে নূর ঝকমাক ঝকমাক করে এমন আল্লাহর আশেখ পাগলের আসে আশেখার আর্ধোর রঙ্গ স্মিত আল্লাহ ও আমার বাইরা বা শাহ বলে আশেকদের তিনটা আলামত স্বীকার সে আলাম তাই আর্দো রঙ সস্মিত যারা পুরকিত আল্লাহর আসে তারা সময় আহ করবে আল্লাহ আর বলবে যে পাইলাম না রে না মৌলা তোমারে বুঝি আমি পাই আও পাইলা ও ভাইরা প্রকৃত আসে যারা তারা কিন্তু অনেক কিছু পাইছি আমার ভিতরে অনেক কিছু হয়েছে মনে করবেন সে কিছুই পায় না তার ভিতরে কিছুই ঢোকে না मन करबू ना किरा असर आलामत हईलो तोख दिया सब समय पानी पड़े चोख सब समय भिजा डेबर बाईरा नजे दादाइ ইয়ে বলার সঙ্গে সঙ্গে দুই চোখ দিয়া টপ টপ করিয়া পানি পরে এমন মানুষ আছে এমন ও সালে কাছে গরিব মানুষ ভ্যান চালাইয়া খায় রিকশা চালাইয়া খায় আর একজনের বাড়ি কামলা দিয়া খায় এমনও মানুষ আছে কিন্তু নামাজে দাঁড়াবার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে পাতলা পাতলা বৃষ্টির মতো পানি পরে আল্লাহ আপনার আমার রসুল রসুল সাল্লা সাল্লাম যতবার নামাজে দাঁড়াইছে তার চোখ দিয়ে পাতলা পাতলা বৃষ্টির মতো পানি পরছে আমি রসুল নামাজে দাঁড়াইছি দেখছি তার চোখ দিয়া পাতলা পাতলা বৃষ্টির মতো পানি পরত ও ভাইরা তুমি আর আমি কত নামাজে আনামিয়াতে ভরপুর হয়ে গেছে আমি অনেক কিছু জানি আমি আমি না একজন সাধারণ কর্মী যে একজন সাধারণ গরিব মানুষ নামাজে তার সঙ্গে সঙ্গে তার দুই চোখ টপ টপ করে আর পানি আসে ও ভাইরা নামাজে তারাইয়া যদি চোখ পানি আসে মনে করিও আল্লাহর সাথে তার দিদার হইয়া গেছে আল্লাহ সাথে তার সম্পর্ক হইয়া গেছে আল্লাহ আল্লাহ ও আমার ভাইরা মাথা নিচু করিয়া দাও নিজেকে রহমাতের কাঙ্গাল মনে করিয়া আসামি মনে করিয়া বসি अपनारुणार खबर आपने जान घुणार खबर गुणागार मन कर दूर करिया सुंदर बयान करते बड़ बक्ता सभापतिमुकमुक सब बद मिया रे कांगाल मन कर स्वामी मन करिया मीजू करिया चोर पानी छड़िया আমার বাইরা আল্লাহকে ডাক দিতে গিয়া আল্লাহর ভয় অথবা বিরহে যার চোখ দিয়ে এক ফোটা পানি আসবে সে যেন মনে করে আল্লাহ সাথে তার দিদার হইয়া গেছে আমি তো প্রায় জায়গায় বলি পরকিত আসে কই ব্যক্তি যে আল্লাহকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তার দিয়া পানি আসিয়া যাইবে আমার বাইর আল্লাহকে ডাক দিতে গিয়ে কথা শোনার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে পানি আনবে ওই ব্যক্তি ও ভাইরা অনেকে কিন্তু হাজার চেষ্টা করিও দুই চোখ দিয়া পানি আনতে পারে না আমার শায়ক রসুলপুরি বলেন পোড়া কপাল জোড়া লাগে না পাপির চোখে পানি আসে না পুরা কপাল জোরা লাগে না পাপির চোখে পানি আসে না তাদের চোখে পানি আসে না মনে করো গুনা করিয়া করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছ হাজার চেষ্টা করি এখন চোখ পানি আসে না তোমার পাশে একই ব্যক্তি তুমিও সে জারজার দিয়া যাইতে আছে। তার চোখ দিয়া পানি ভিজে যাইতে আছে। তুমি হাজার চেষ্টা করিয়া এক ফোড়া পানি বের করতে পারো না এর দ্বালা কি বোঝো না গুনা করিয়া করিয়া চোখের পানি শুকাইয়া ফেলছ এখন আর চোখে পানি আসে না ও আমের ভাইরা অল্লাহ একটু মৃত্যুর কথা স্মরণ করেন আল্লাহ মরণ সফর কত কষ্ট মানুষ যদি জানত গর বাড়ি ছেড়ে দিয়ে ওই যাত না একান্ত আল্লাহ আমার বাইরা নামরিয়া কিন্তু পারবা না তুমিও পারব না আমিও পারব না যাব জামানত কিন্তু কারো কাছে না ও বাইরা এই যে রসুলপুরে আস আবার ফিরিয়া সবাই বাড়ি যাইতে পারবা না। सबाई सही जला मे बारि फिर गुम जमुत कारो ना अल्लाह अल्लाह अल्ला रात रही भाई के पटाइया अल्लाह बार आशा दि तीन दिन माफी तैक आखिर मोनजात करा तरह जाइबे अल्लाह किन्तु रात लाश ह আল্লাহ গিরি মোনাজাতের আগেই তার বাড়ি পৌঁছা গেছে আসল বাড়িতে পৌঁছা গেছে কোন সময় জানো এরকম তোমার আমারও কবর হইয়া যাইবে আমার বাড়ির একটু মৃত্যুর বিচারায় শোয়াইয়া দাও একটু মৃত্যুর বিছানায় শোয়া দাও খেয়াল করো মৃত্যু উপস্থিত হইয়া গেছে ঘরের ভিতরে শোয়াইয়া রাখছে আত্মীয় স্বজনরা সবাই পাশে বসিয়া আল্লাহ সবাই মুখের দিকে তাকাইয়া রইছে একটু একটু করিয়া সবাই মুখে পানি দিতে আছে। আর সবাই চোখ মুখের দিকে তাকাইয়া আছে ও আবার ভাইরা একটু খেল করো চোখ বন্ধ করিয়া একটু খেল কর্লা আল্লাহ আত্মীয় স্বজন সবাই পাশে বসিয়া একটু একটু করিয়া পানি দেয় অল্লা অল্লা করিয়া দেখা গেল গাল ভাইয়া বাইয়া পানি পরিয়া যায় আর পানি ভিতরে যায় না অল্লা সবাই ডাক দেখ আর পানি দিও না আর পানি দিও না তোমার বাবার দুনিয়ায় না তোমার ভাই আর দুনিয়া আরে দুনিয়া ও বাইরা কত জল্পনা কল্পনা কত কি গাড়ি করব বাড়ি করব বিল্ডিং করব কত রকমের জল্পনা কল্পনা দুনিয়া দারি অল্লা অল্লাহ ও বাইরা সব দুনিয়া কিন্তু শেষ হইয়া যাইতে আছে আল্লাহ আমি প্রায় জায়গায় বলি বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয় ও বাহরা বুঝিয়া শুনিয়া তারপর কবরে যাইয়া শুইয় আমার বাইরা খেয়াল করো যেই দুনিয়ার জন্য পাগল হইয়া গেলাম যে ছেলে মেয়েদের জন্য পাগল হইয়া গেলাম যাদের জন্য গাড়ি বাড়ি কল্লাম, হালাল হারামে মিশে করলাম কথা বলিয়া যাদের জন্য কামাই কল্লাম। তারা এখন তোমার সাথে কি নিষ্ঠুর ব্যবহার করে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে বারান্দায় না মাইয়াদা আহ কি নিস্টুর ব্যবহার ঘরের থেকে বারান্দায় না পর সমস্ত একটা চাদর কাপড় গুড়ি রাখে লক্ষ লক্ষ টাকা কুড়ি কোটি টাকা কামাই করিয়া এখন সব খুলিয়া একটা চাদর দিয়া ঢাকিয়া রাখে ও ভাইরা যার জন্য এত মহাব্বাস खबर दू बाटे क्यों, क्यों गरम पानी जाल कर भरम पानी जाल कर घर बाहर करते गोसल दृत्यु व्यक्ति के जख घर बाहर कर निजे बसाय चिल्ला कमार भाई ऐले वो हमार आत्ती स्वजेरा घर थे बाहर करी क तिर बचर चल्लिस बचर पर्तर करके बाहर कर तुम गोसल दीते आह तु खया देखो ना कैमन देखा जाए मशारि टान से अल्लाह मशारि टान जीवन शेष गोसल तुम्हारे हमारे कराइ दो बिरा ओ बाी कत रकम बहदुरी মানুষ ভয় কথা বলার সাহস পায় না ও ভাইরা মানুষ কথা বলার সাহস পায় না চেয়ারম্যান সব এমপি সব মন্ত্রী সব আল্লাহ কথা বলার সাহস পায় না ভয় এখন মাথা দরিয়া লড়া দায় পাও পর্যন্ত লড়ি হয়ে যায় কাইদ করলে কাইদ হইয়া যায় চিৎ করলে চিত হইয়া যায় जीवन शेष गोसल कर शेष गोसल थे ও ভাইরা খেয়াল করো এইবার আমারে গোসল করাইয়া ওই যে কাপুন পরাইতে আছে মেরে প্যাচা চকলেট এর মতো তোমারে আমারে প্যাশা আছে আল্লাহ ও ভাইরা চকলেট মতো তোমারে আমারে পেশা ইতিহাস অল্লা অল্লাহ আমার বইরা পায়ের বাঁধে বোঝা গেল লাম্বা লাম্বা কদম না কথা বলার সিনার বাঁধে বোঝা গেল লড়া সরার শক্তি না আমার বই এখন কেমন দেখা যায় ওই যে কাপড়ের কাপড় জড়াইয়া এইবার তোমার এই যে দিতে রাখতে কেমন দেখা দেয় ও বাইরা বুঝিয়া শুনিয়া তারপর তারপরে নামাজ কথা আহ কেমন দেখা দেয় এখন ও আমার বাইরা এইবার খেল করো আল্লাহ এই যে জানা জানা পড়তে দাঁড়াইছে आत्मये दाई गा दा पढ़ते दाड़ाई से तुम्हारे नाम पढ़ाई बार कबर दिखे नहीं दी धकार कबी नई कबर दिखे रवना दी दर ऐसे पिछने पिछने दौड़ा कानते कानते बेहूशिया আর বলে আমার আব্বুকে একটু দেখাও কোথায় নেওয়া যাও ছোট্ট ছোট্ট কান পিছনে পিছনে আর বলে আমার বাবাকে কোথায় নিয়ে যাও আহ ও আমার ভাইরা খেয়াল করো এইবার তোমারে আমার কবরের দিকে নিতে আছে আল্লাহ পাকবাবোল আলামিন ডাকিয়া ফেরেস তাদেরকে বলে ও ফেরেস তারা এই বান্দাকে একটু কবরের আজাব না দেখাইয়া কবরে আমিও না কবরে আদাব না দেখাইয়া আল্লাহ নামত খাওয়াইছি আল্লাহ কে এত নামত আমি খাওয়াই নাই আমার নিয়ামত খাইয়া লইয়া না বারমানি করছে একটু জাহান নামের নোমুনা দেখাইয়া তারপরে কবরে আনো ও আমার বাড়িরা আহ মৃত্যু ব্যক্তির জন্য মুখে তখন আল্লাহ জাহান নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলিয়া ওঠে অল্লাহ কবরের ভিতরে জাহান নামের আগুন চলে সে দেখতে পায় কবরের ভিতরে নিয়ে দেখতে পায় তখন সে নিজের বাসায় চিল্লায় আর কয় ও আমার ভাই ও আমার ছেলে ও আমার আত্মীয় স্বজনেরা এই কবরের ভিতরে আমারে নামাইও না ওই সাপের ভিতরে আমারে নামাইও না শোনে কার কথা ভাইরা তোমার আমার কবরের ভিতরে রাখছে আর বলতেছে আলহামিল্লা তো রসুল মোদিনা থেকে আল্লাহ না এই গুনা কার জামিন আমি রসুল হইতে পারলাম না ও ভাইরা তখন কোন উপায় থাকবে না আল্লাহর রসুল যদি বলিও বল এই গুডাকার উপায় থাকবে নাশের চাপা পলাবার জায়গা পাব আল্লাবাদে কোন মহাবুদ নাই আল্লাবাদ কোনো বন্ধু নয় আল্লাহবাদ কোনো মাসুক নাইলা ইনশা লাইলা ইনশা লাইলা ইনশাল্লাহ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 la ilaha Inna Allah <laughs> la la la laila el ahla <laughs> laila <laughs> el ilta ilta Ah, el. niro গো আল্লা শুনে তোমার নৈরাস হইয়া যায় শুনে আবার ফিরে ফিরে কতবার যে তবা করে কত তবা বা শেষে পার কোযে সুহা করি ভরসা লাগ না তু করে দয়ার মা বুধরে ওরে মা Shagore Kamne Amradi Bopari Aiva Kul Shagore Yallah Madr Shabai Kek Kepul Manjur Kurala Yallah Madr Shabai Kek Kepul Manjur Kurala Yallah Madr Shabai Kek Kepul অসুস্থ হয়ে পড়ছে আল্লাহ তাকে সুস্থ করে দাও ইয়াল্লাহ শায়ক অসুস্থ হয়ে পড়ছে তাকে সুস্থ করে দাও এ আল্লাহ হায়াতের তৈমান কর্ল এল্লা চলমান পারচির মতো ধর হায়াত করে আও ইয়াল্লাহ সমস্ত পেরসানি দূর করে দাও ইয়াল্লাহ সমস্ত পেরসানি দূর করে দাও এ আল্লাহ তুমি আমাদের আপন হয়ে যাও এল্লাহ আমাদেরকে তোমার আপন বানায়ও তোমার পাগল বানায় দাও এল্লা তোমার পাগল বানায় দাও এল্লা তোমার হুকুম নবীর তরিকে মতো চলার তো অভিজ্ঞা দাও এ আল্লাহ আমাদের সবাইকে তোমার হুকুম নবীর তরীকে মতো চলার তো আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করো এল্লা সবাইকে কবুল মঞ্জুর করো এল্লাহ যারা যারা অসুস্থ আছে আল্লাহ নাজম এল্লা তাদের এবারকে কবুল মঞ্জুর করো রবির হাম হুমা কমারি সগি রবির হামহুমা কমার বানি সগি রা অসল্লাহ মোহাম্মদ বিরাটমাতি কথা